بالذي قال الرسول أخبر بما قد كان هادينا يقول أسبغ علينا من عظيم حديثه عن فتنة ستموج يوما بل تطور عن فتنة ستموج يوما بل تطور من نهج وقت تأجج الفتن التي تعمي فتختلط الأمور على الجهول بالعلم نبصر دلنا في فتنة عمياء تحصد حصدها فينا عجول نحمده ونسلي على رسوله الكريم أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم মা তারক্তু বাদি আদি ফিত আদর আলার রিজা আলী মিনান্না সম্মানিত উপস্থিতি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। বিষয়টির শিরোনাম হচ্ছে ফিতনাথুন নিসা তথা নারীদের ফিতনা সম্মানিত উপস্থিতি আজকে নারীদের ফিতনা ও এই ফিতনা থেকে পরিত্রানের উপায় নিয়ে সামান্য কিছু আলোচনা করবো ইনশা আল্লাহ রসুলসাল আলি সাল্লাম বলেন মা তারাক্তুবা আদি ফিতনাতন আদর আলার রিজা মিনান নিসা আমি আমার পর পুরুষদের জন্য সবচেয়ে ভয়াবহ যে ফিতনাটি রেখে যাচ্ছি তা হলো মহিলা আমি আমার পর পুরুষদের জন্য সবচেয়ে ভয়াবহ যে ফিতনাটি রেখে যাচ্ছি তা হলো নারী সম্মানিত উপস্থিতি আজকে আমরা যদি আমাদের সমাজের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাব যে আমাদের সমাজের মাঝে বড় বড় ভয়াবহ যে ফিতনাগুলো রয়েছে তার মধ্য থেকে একটি অন্যতম ফেতনা হচ্ছে নারী আর এই ফেতনাকে সয়লাভ করার জন্য মিডিয়াগুলো বিভিন্ন প্রজেক্ট হাতে নিয়েছে তারা বিভিন্নভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে কর্পোরেট মিডিয়াগুলো নারী স্বাধীনতার স্লোগান দিয়ে নারীদেরকে উলঙ্গপনা আর বেহায়াপনার দিকে হাতছানি দিয়ে ডাকছে সুন্দরী প্রতিযোগিতার নামে ভোগের পণ্য হিসেবে নারীকে উপস্থাপন করা হচ্ছে পোস্টার বিলবোর্ড থেকে শুরু করে দুই টাকার শ্যাম্পু পর্যন্ত সকল বিজ্ঞাপনের মধ্যে অর্ধলঙ্গ নারীর ছবি লাগিয়ে দেয়া হয়েছে নাটক সিনেমা টেলিফিল্মের মাধ্যমে যুবকদেরকে নারী আসক্ত হিসেবে গড়ে তোলা হচ্ছে বিবাহ বহির্ভূত অবৈধ প্রেম আর ভালোবাসা শিখিয়ে যুবকদের চরিত্রকে নষ্ট করা হচ্ছে যেই যুবক ছিল উম্মার গৌরব যেই যুবসমাজ ছিল উম্মার প্রহরি সেই যুবসমাজ আজ উম্মার চিন্তা বাদ দিয়ে গার্লফ্রেন্ডের চিন্তায় বিভোর হয়ে আছে আর যুব সমাজের চিন্তা হলো কিভাবে একটা গার্লফ্রেন্ড পাওয়া যায় কিভাবে একটা বান্ধবী পাওয়া যায় সবাই বান্ধবী খুঁজছে সবাই ডানা কাটা পরই খুঁজছে এই উম্মাকে নিয়ে কেউ চিন্তা করছে না আজ আমাদের সমাজের অধিকাংশ যুবক এই ফিতনাথুন নিসা নারীদের ফিতনায় নিমজ্জিত এজন্যই তো রাসুলসাল্লা আলী ওসাল্লাম বলেছেন মা তারাক্ত ফিতনাথান বাদি আদি আদার রিজা আলী মিনান নিসা আমি আমার পর পুরুষদের জন্য সবচাইতে চাইতে ভয়াবহ যে ফিতনাটি রেখে যাচ্ছি সেটা হচ্ছে নারী অন্য এক হাদিসে রাসুল সাল আলী আসলাম আরো বিস্তারিত ভাবে দুই শ্রেণীর মানুষ এরা জাহান অধিবাসী এর মধ্য থেকে একটি শ্রেণী হচ্ছে নিসা উন কাস আলাহা আমি মা ইহ لا يدخلنا الجنة ولا يجد ريحها وإن ريحها لا من كذا وكذا رسول صلى الله عليه وسلم بولن وإسرنتي هوتش يمن مهلا جارة پوشاك پوريهتا وبستا يولنغو ما إلاثن مميلات جارة نجرة عنو پوروشير بطي أكرسطو ابن عنو پوروشدر کو نجدر ديك كأ أكرسطو کاري رؤوسو هناك أمثالي أسنمت البخت الما إله يدر ماتحگولو هوتش هلتاكا لا يدخلنا الجنة वाला यजिद नी हाहा जाननाते प्रवेश करा जान्नर घ्राण पा इन्ना जदिव जान्नर घ्राण बहु दूर थे पाव जाए तो रसुल सल आलहीमानई श्रेणिर मानूष एरा जहां नाम अभिवासी मध्य थी एक श्रेणी हूँ एम महिला जरा निसाउन का रियाथ जरा पोशाकहित अवस्थाओ उलंग তো পোশাক পরিহিত অবস্থায় উলঙ্গ কিভাবে হয় মহাদ্দ কেরাম বলেন নিসা উন কাসিয়াতুন আরিয়াত অর্থ হচ্ছে তারা পোশাক পরিহিত অবস্থায় উলঙ্গ এর মানি হচ্ছে যে হয়তো তারা এত পাতলা পোশাক করবে। যে তাদের শরীরের পুরো অবয়ব দেখা যাবে এজন্য তারা পোশাক পরিহিত অবস্থায়ও তারা উলঙ্গা মহাদ্দেশিনে কেরাম বলেন যে এর এটাও ব্যাখ্যা হতে পারে যে তারা শরীরের সাথে এমন ভাবে জামা কাপড় পরিধান করবে যে তাদের শরীরের পুরো অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাবে এজন্য রাসুল সাল আলহিহাল্লাম বলেছেন যে নিসাউন ক্যাসিয়াত আরিয়াত এরা পোশাক পরিহিত অবস্থায় উলঙ্গ আজকে আমরা আমাদের সমাজে দনোটা বাস্তবতাই দেখতে পাই যে আজকে আমাদের বাজারে এমন পাতলা কাপড় পাওয়া যাচ্ছে যে কাপড় পড়লে শরীরের পুরো পুরো শরীর দেখা যায় তো এই পোশাকগুলো যারা পরছে এরাই হচ্ছে নিসাউন ক্যাসিয়াত আরিয়াত অথবা বাজারে এমন কাপড়ও পাওয়া যাচ্ছে যে এত আটো সাঁটো যে পড়লে পুরো শরীরের অবয়বা যায় সুতরাং এই ধরনের পোশাক যারা পড়ছে তারাই হচ্ছে পোশাক পরিহিত অবস্থায় উলঙ্গ তারপর হাদিসের পরের অংশে রাসুল সাল আলিয়া বলেন যে মা ইলায়াত এরা হচ্ছে নিজের অন্য পুরুষদের প্রতি আকৃষ্ট হবে এবং অন্য পুরুষদেরকেও নিজেদের প্রতি আকৃষ্ট করবে আজকে আমরা দেখি যে সমাজের এক শ্রেণীর নারী जरा निजेन पुरुष और अन्न पुरुष कर चेष्टा करपर हादिस तृत्य अंश्लम सोहनाम बखती तर माथागुलू हेले था उटेर कूजर नए तो व्याख्या कि आज के देखी मानुष चूलर खोपा एम भाव कर खोपार कारण तरह माथागुलू के देखा जाए যে হেলে থাকা উটের কুজের নেয় তো সুতরাং রাসুলসলোল্লাহ আলী আসাল্লাম ছিলেন জওয়া মিয়াউল কালিম তিনি কথা বলতেন অল্প কিন্তু এর মাধ্যমে অনেক কিছু বুঝাতেন তো ঠিক আল্লাহ রাসুলসাল আলিয়াল্লাম এখানে তিনটা শব্দ ব্যবহার করেছেন তিনটা অংশ বর্ণনা করেছেন এই তিনটা অংশের মাঝে একটা মহিলাদের পুরো একটা চিত্র আমাদের সামনে চলে এসেছে আজকে আমরা দেখছি যে এই ধরনের ফেতনাবাজ নারীরা অহরহ আমাদের সমাজে পাওয়া যাচ্ছে এদেরকে তো রাসুলসল্লাহ আলি ইসলাম এদের ব্যাপারে বলছেন যে লা লাথা ওয়লা ইয়াজিদিনারী হ্যা এই সকল মহিলারা এরা জান্নাতে প্রবেশ করবে না হাহা এবং এরা জান্নাতের ঘ্রাণও পাবে না যদিও জান্নাতের ঘ্রান অনেক দূর থেকে পাওয়া যায় তাল্লা রসুল্লাহ আলাম বলছেন যে এই মহিলারা যারা নিজেরা কাসিয়াত আরিয়াত পোশাক পরিহিত অবস্থায় উলঙ্গ যারা নিজেরা পুরুষদের প্রতি আকৃষ্ট অন্য পুরুষদেরকে নিজেদের প্রতি আকৃষ্ট কারি যাদের মাথাগুলো হেলে থাকা উটের কুঁজের নেয় রাসুল তাদের ব্যাপারে বলছেন যে লাখুলনা এরা জান্নাতে প্রবেশ করবে না এবং জান্নাতের ঘ্রাণ তারা পাবে না সুতরাং এই সকল মহিলাদের থেকে আমাদের সাবধান থাকতে হবে রাসুল সাল আলী ওয়াসাল্লাম এই ফেতনাবাজ মহিলাদের কথাই বলেছেন যারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে সমাজের পুরুষদেরকে তাদের প্রতি আসক্ত করার চেষ্টা করবে আল্লাহ রাসুল তাদের থেকে আমাদেরকে সাবধান থাকতে বলেছেন এই জন্যই রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম উম্মতের জন্য এই ফেতনাগুলোকে খুলে খুলে বর্ণনা করেছেন যাতে উম্মা ফেতনার মুহূর্তে এই ধরনের ফেতনাগুলো থেকে বেঁচে থাকতে পারে সমন্বিত উপস্থিতি উল্লিখিত হাদিসগুলো থেকে আমরা বুঝলাম যে কিয়ামতের পূর্ব মুহূর্তে যে বড় বড়ো ফেতনাগুলো হবে এর মধ্য থেকে একটি ভয়াবহ ফেতনা হচ্ছে নারীদের ফিতনা সুতরাং যেহেতু এটা একটা ফিতনা তো এই ফেতনা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে তো এই ফেতনাটা থেকে বেঁচে থাকার উপায় কি আজকে অধিকাংশ যুবক জিজ্ঞাসা করে যে আমরা কিভাবে এই ফেতনাটা থেকে বেঁচে থাকব। তো এই ফেতনা থেকে বেঁচে থাকার জন্য ওলা মা একরাম অনেকগুলো উপায় বলেছেন এর মধ্য থেকে আজকে আমরা ষাটটি উপায় নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহ ফেতনা থেকে বেঁচে থাকার এক নম্বর উপায় তা কো আল্লাহ আজাল এক নম্বরে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আল্লাহকে ভয় করতে হবে আল্লাহকে বেশি বেশি করে ভয় করতে হবে বিশেষ করে আমাদের আল্লাহর ওই সকল গুণবাচক নামগুলো খেয়াল রাখতে হবে যেগুলোর মধ্যে আল্লাহ তালা বলেছেন আল্লাহ হচ্ছেন আলিম সামিয়া বাসির হাবির রকিব যে আল্লাহ তালা সব কিছু সম্পর্কে জানেন আল্লাহ তালা সব কিছু দেখেন আল্লাহ তালা সব কিছু শুনেন আল্লাহ তালা সবসময় আমাদেরকে পর্যবেক্ষণ করছেন আল্লাহ তালা আমাদের সব বিষয় সম্পর্কে অবগত तो ये आल्ला तलार गुणवाचक नामगुलूल रखते जाबिछु सम्पर्के आल्लाब्हान हुआ तलाह तला के देलाह तला टोटी फोर आवार्स के मनीटरिंग करुब्बहानाउल ইন্নাহু আলীম বিদায়তে সদূর তোমরা তোমাদের কথাগুলো গোপনে বলো অথবা প্রকাশ্যে বলো তিনি তো অন্তরের বিষয়াদি সম্পর্কে সাম্যক অবগত তা আমাদেরকে বলছেন তুমি কথা আসতে বলো গোপনে বলো কিংবা প্রকাশ্যে বলো আল্লাহ সব কিছু সম্পর্কে অবগত আজকে যুবকদেরকে দেখা যায় যে তারা রাতের বেলায় ফোনে আলাপ করে আর কর্পোরেট মিডিয়াগুলো এবং বিভিন্ন কোম্পানিগুলো অ্যাড দিচ্ছে রাতের গল্প পয়সা অল্প তার মানে যুবকদেরকে রাতে কথার মধ্যে ব্যস্ত রাখার চেষ্টা করছে অশ্লীল কাজের মধ্যে ব্যাহায়াপনার মধ্যে ব্যস্ত রাখার চেষ্টা করছে এজন্যই তো তারা রাতের বেলায় অফার দিয়েছে যে রাতের গল্প পয়সা অল্প যাতে করে আমাদের যুব সমাজ রাতের বেলায় না ঘুমিয়ে অবৈধ প্রেম ব্যস্ত থাকে আর তাদের যাতে ফজরের নামাজ কাজা হয় এবং তাদের আখলাখ চরিত্র যাতে নষ্ট হয়ে যায় এজন্যই তারা রাতের বেলায় অফারগুলো দিচ্ছে যে রাতের গল্প পয়সা অল্প এভাবে আজকে যুবকদের চরিত্রকে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে আর যুবকরা মনে করছে যে আমি তো রাতে কথা বলছি কেউ তো দেখছে না হে যুবকেরা মনে রেখো কেউ দেখছে না তো কি হয়েছে রাবুল আলামিন তো দেখছেন আল্লাহ এই জন্যই বলেছেন আসির রু কা তোমরা গোপনে কথা বলো কিংবা প্রকাশ্যে বলো ইন্না হু আলিম বিজাতি সদুর তিনি তোমাদের অন্তরের বিষয় সম্পর্কেও অবগত তোমাদের অন্তরে কি রয়েছে আল্লাহ তালা তাও জানেন तुम्हें मन करे तो देखना जेनेसुबहान क्या दिन तुम्हारे सामने प्रकाश कर दीबें अल्लाह सुबहान तला पवित्र कलम तुम्हारा जागो सम्पर्मानित लिखकगण सबकि लिखे रखे অন্য আয়তে আল্লাহ সুহান আরও বলছেন পান্দি কথাই বলে সংরক্ষণকারী ফিরেস্তারা এই সব কথাগুলোকে লিখে রাখে সংরক্ষণ করে রাখে আমরা যে কথাগুলো বলছি আমরা কাজগুলো করছি আমরা অপরাধগুলো করছি আল্লাহ তালা সব কিছু দেখছেন আল্লাহ সব কিছু সংরক্ষণ করে রাখছেন কে আমাদের দিন সকলের সামনে এই অপরাধগুলোকে প্রকাশ করে দেওয়া হবে आज के तुम मन करो जुम्मी पार्के डेटिंग आो क्यों देखेना अवश्य अल्लाह सुब्हानला देखे अल्लाह तला तुम्हार प्रत्येक मुहूर्त देखे तुम क्यों करो कत मुहूर्त कतिट की क्जे व्यय करो आल्ला प्रत्येक मिनिट प्रत्येक मुहूर्त कैपचार कर रेखेन यूर्तुलू क्या दिन तुम्हार सामने प्रकाश कर दे भाई आल्लाह के भय कर आल्ला के भय करल्लात नम्बर आयते আল্লাহকে ভয় করো ইন আল্লাহ আলিম উম বিদায় সুদূর আল্লাহ তালা তোমাদের অন্তরের বিষয়াদি সম্পর্কে অবগত ও আল্লাহকে ভয় করো ইন আল্লাহ আলিম উম সুদুর আল্লাহ তালা তোমাদের অন্তরের বিষয়াদি সম্পর্কে অবগত করা লাগবে না কাজটা শুধুমাত্র চিন্তা করেছি এটা আল্লাহ সুবাহর কাছে রেকর্ড হয়ে গেছে আল্লাহ তালা সুরে মায়দার আট নম্বর রাতে আরো বলছেন অত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ইন আল্লাহ হাবির উম তোমরা যা করো সেই জিনিস সম্পর্কে আল্লাহ তালা অবগত হে যুবকেরা কেন তোমরা এই অশ্লীলতার মধ্যে পা বাড়াছ অথচ সাতজন ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের দিন তার আরসের ছায়াতলে তোলে আশ্রয় দিবেন কিয়ামতের ভয়াবহ মুহূর্তে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ সুহান হুয়া তালা কিয়ামতের দিন তার আড়সের নিচে আশ্রয় দিবেন তার মধ্য থেকে একটি শ্রেণী হচ্ছে আল্লাহ তালা তার সুন্দরী মহিলা অপকর্মের জন্য আহ্বান করেছে অতপর সে বলেছে ইন্নি আখা আফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি আমি আল্লাহকে ভয় করি এই কথা বলে সেই অপকর্ম থেকে বিরত থেকেছে আল্লাহ তালা ওই ব্যক্তিকে আরসের ছায়ার তো যুবকেরাও চাও না যে কিয়ামতের কেন এই ফেতনার দিকে পা বাড়াচ্ছ তুমি যদি তোমার যৌবনকে হেফাজত করতে পারো তুমি যদি তোমার চরিত্রকে সংরক্ষণ করতে পারো তাহলে আল্লাহ সুবাহ ওয়াদা করছেন যে আল্লাহ তালা কিয়ামতের দিন তোমাকে তার আরোসের ছায়া আশ্রয় দিবেন যেদিন আল্লাহর ছায়া ব্যতীত কারো ছায়া থাকবে না যেদিন আল্লাহর আশ্রয় ব্যতীত কারো আশ্রয় থাকবে না সেই দিন আল্লাহ সবহান হুয়া তালা আরো সে ছায়া তোলে তোমাকে আশ্রয় দেবেন যদি তুমি তোমার যৌবনকে হেফাজত করতে পারো যদি তোমার চরিত্রকে তুমি হেফাজত করতে পারো সুতরাং এই ফেতনা থেকে বেঁচে থাকার এক নম্বর উপায় তা কাল্লাহ আজাল আল্লাহকে বেশি বেশি করে ভয় করতে হবে सब समय मे रखते मुहूर्त सेकेंड प्रति मुहूर्त समय अल्लाह सुभन तलाके देखें अल्लाह तला के देखें हमें क्यों करें क्यों चिंता करी क्य भावी हमें क्यों शुनि सबकिछ अल्लाह तला सब किचु आल्ला तला लिखे रखें सूतरा एक नम्बर क्या फेतना थी बेचे थार्ज एक नम्बर उपाय होता है तकल्ला आजा वजल आल्ला के भयर फेतना थी बेचे थार्ई नम्बर उपाय कद्दुल बसार দৃষ্টির হেফাজত করা ফেতনা থেকে বেঁচে থাকার দুই নম্বর উপায় হচ্ছে দৃষ্টির হেফাজত করা আল্লাহ সুরে ত্রিশ নম্বর মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে নিশ্চয়ই তারা যা করে আল্লাহ তালা সে সম্পর্কে অবগত আছেন তা আল্লাহ তালা এই আয়তের মধ্যে বলছেন হেনবি আপনি মোমিনদেরকে বলুন তারা যাতে তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের যৌনাঙ্গকে হেফাজত করে এতে এটার মধ্যে তাদের জন্য পবিত্রতা রয়েছে নিশ্চয়ই তারা যা করে সে সম্পর্কে আল্লাহ সুবাহান হ তালা অবগত আছেন সুতরাং আল্লাহ তালা আমাদেরকে বলছেন আমরা যাতে আমাদের দৃষ্টিকে হেফাজত করি এজন্য ভাই দৃষ্টিকে হেফাজত করতে হবে সবসময় আমরা যখন রাস্তাঘাটে বের হই আমাদের দৃষ্টিকে অবনত রাখতে হবে যাতে করে কোনো মহিলার দিকে আমাদের দৃষ্টি না পড়ে বলেন হচ্ছে শয়তানের বিষাক্ত তীরগুলো থেকে একটি তীর দৃষ্টি হচ্ছে শয়তানের বিষাক্ত তীরগুলো থেকে একটি তীর আমাদের এই দৃষ্টি এটা হচ্ছে শয়তানের বিষাক্ত তীরগুলো থেকে একটি তীর কারণ হচ্ছে সবসময় দেখবেন যে যেই জিনাটা সংগঠিত হয় সর্বপ্রথম একজন মানুষ একটা মেয়ের দিকে দৃষ্টি দেয় তারপর হচ্ছে একটা ছবি উঠে তার মাথায় এই ছবিটাকে নিয়ে সে চিন্তা ফিকির করে অতপর আস্তে আস্তে এটা জিনায় রূপান্তরিত হয় তারপর জিনা সংগঠিত হয় এই জন্য প্রথম যে কাজটা সেটা হচ্ছে দৃষ্টি করে এই জন্য রাসুল সাল্লু আলু আসলাম বলেছেন যে ইনমুন দৃষ্টি হচ্ছে শয়তানের বিষাক্ত তীরগুলো থেকে একটি তীর সুতরাং আমাদের দৃষ্টিকে সংযত রাখতে হবে দৃষ্টিকে সবসময় অবনত রাখতে হবে কখনোই যাতে হারাম কোনো কিছুর দিকে আমাদের দৃষ্টি না পড়ে ফিতনা থেকে বেঁচে থাকার তিন নম্বর উপায় নারীদের ফিতনা থেকে বেঁচে থাকার তিন নম্বর উপায় আর নিকাহ প্রাপ্ত বয়সে বিয়ে করা কলা রসুল্লাহ সাল আলী সাল্লাম রসুল সাল্লাম বলেন ইয়া মা আসারসাহ মানিস তাতিল রাসুল সাল্লাম বলেন ইয়া মাসার সাহাব হে যুবকের দলেরা মানিস তাত তোমাদের মধ্য থেকে যে ভরণ পোষণে সক্ষম সে যাতে বিয়ে করে নেয় তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি ভরণ পোষণে সক্ষম সে যাতে বিয়ে করে নেয় ফাইহু আগাদ বাসার ও আহসানুল ফরাজ কেননা এটা দৃষ্টিকে সংরক্ষণ করবে এবং লজ্জাস্থানকে হেফাজত করবে রাসুল সাল্লাম আমাদেরকে বলছেন হে যুবকের দলেরা হ্যাঁ যুবকের দলেরা তোমাদের মধ্য থেকে যে ভরণ পোষণে সক্ষম সে যাতে বিয়ে করে নেয় রসুলসলাল্লাহ আলহিউসাল্লাম যুবকদেরকে বিয়ের জন্য উদ্বুদ্ধ করেছেন অথচ আজকে আমাদের সমাজের যুবকরা বিয়ে করতে চায় না পরিবার থেকে তাদেরকে বিয়ে করাতে চায় না বিয়ে করলে নাকি যুবকদের কেরিয়ার নষ্ট হয়ে যাবে যখনই বলা হয় কোনো বাবা মাকে যে আপনার সন্তান তো প্রাপ্ত হয়েছে তাকে কেন বিয়ে করাচ্ছেন না তখন বাবা মায়ের জবাব আসে ছেলে তো মাত্র বড় হলো কেরিয়ার গড়বে সামনে ভবিষ্যৎ আছে ভবিষ্যৎ উজ্জ্বল করবে তারপর বিয়ে করবে তো এইভাবে একটা যুবকের বিয়ে করতে করতে পঁয়ত্রিশ ছত্রিশ বছর পার হয়ে যায় এই যুবকের যৌবনের তো চাহিদা আছে এই আজকে সমাজে জেনাব্যবিচার সংগঠিত হচ্ছে জেনা করলে কেরিয়ার নষ্ট হয় না বিয়ে করলে কেরিয়ার নষ্ট হয়ে যায় কেরিয়ার উজ্জ্বল করার জন্য আজকে বাবা মা ছেলে সন্তানদেরকে ছেড়ে দিয়েছে জেনা করার জন্য কিন্তু বিয়ে করতে দিচ্ছে না বিয়ে করলে নাকি কেরিয়ার নষ্ট হয়ে যাবে আজকে বিয়েটাকে আমাদের সমাজে কঠিন করা হয়েছে আর জেনা বেবিচারকে সহজ করে দেয়া হয়েছে আর যে সমাজে বিবাহ কঠিন হয়ে যায় সেই সমাজে জেনাব্য বিচার সহজ হয়ে যায় রাসুলসল্লাহ আলি আসলামের জামানায় বিয়েটা কত সহজ ছিল সাহাবাইকলাম রাজিয়া আনহুমের সময় বিয়েটা কত সহজ ছিল অল্প টাকায় অল্প মহরে তারা বিয়ে করছে আজকে তো পাঁচ লক্ষ দশ লক্ষ বিশ লক্ষ এক কোটি টাকার নিচে বিয়ে করার চিন্তাই করা যায় না অথচ রাসুলসল্লাহ আলহ ইসলামের জামানায় বিয়েটা ছিল একদম স্বাভাবিক আব্দুর রহমান বিন আউফ আল্লাহর রাসুলের একদম নিকটের সাহাবি আব্দুর রহমান বিন আউফ বিয়ে করে ফেলেছেন রাসুল সাল্লাহ ইসলাম জানে না তো কঠিন করা হয়েছে যখন বিয়ের কথা চিন্তা আসে তখন যুবকরা চিন্তা করে যে বিয়ে করতে তো এত লাখ এত লাখ এত লাখ টাকা লাগবে কিভাবে করব একটু পরে করি তো এভাবে যুব সমাজকে আজকে বিবাহ থেকে দূরে রাখা হচ্ছে আর জেনা লিপ্ত করানো হচ্ছে অথচ আমরা দেখি যে রাসুল সাল্লাহ আলী সাল্লামের জামানের একটি ঘটনা আন্না ইমরা রাসুলাল্লাহি সাল্লি সাল্লাম ফকালত ইয়া রসুল্লাহ জিতুলি আহবালা কানি বুখারির হাদিসের মধ্যে এসেছে যে একবার একজন মহিলা রসুল সাল্লাহ আলী আসাল্লামের দরবারে আসলেন এবং এসে বললেন ইয়া রসুলাল্লাহ আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই তখন মজলিশে অনেক সাহাবাহিকেরাম উপস্থিত ছিলেন রসুল সাল আলিহিসাল্লাম চুপ করে রইলেন অতপর একজন সাহাবি দাঁড়িয়ে উঠলেন এবং সে বললেন ইয়ারসুল্লাহ যদি আপনার প্রয়োজন না হয় তাহলে এই মহিলাকে আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিন তখন রাসুলসল্লাহ আলী ওসাল্লাম বললেন যাও তুমি ঘর থেকে এমন কিছু নিয়ে আসো যেটা মোহরানা হিসাবে দেয়া যাবে তখন সে ব্যক্তি ঘরে গেল এবং যে ঘরের মধ্যে কোনো কিছুই খুঁজে পেলো না যেটা মোহর হিসাবে সে দিবে অতপর সে এসে বলল ইয় রাসুল্লাল্লাহ আমি তো এমন কোনো কিছু পাচ্ছি না যেটা মোহর হিসাবে দিতে পারি তখন রাসুলসল্লাহ আলী হাসাল্লাম বললেন ক ইলা আহলিক ফাংদুর ওলাউ খাতাম মিনহাদিদ্দিন যাও তুমি ঘরে যাও যে দেখো যে ঘরে একটা লোহার আংটিও যদি পাওয়া যায় তাহলে সেটা নিয়ে আসো তখন সে বললো যে না লোহার তো আমি খুঁজে পাচ্ছি না তখন রাসুলসলোল্লাহ আলী হাসাল্লাম বললেন তাহলে তুমি মহারানা হিসাবে কি দিবে তখন সে আমার পরনের লুঙ্গিটা আছে এটাকে মহারানা হিসেবে দিতে পারি তখন রাসুলসল্লা বললেন যে যদি তুমি এই লুঙ্গিটা মহারানা হিসাবে তোমার স্ত্রীকে দিয়ে দাও যদি তোমার স্ত্রী এটা পড়ে তাহলে তুমি কি পড়বে আর যদি তুমি পড়ো তাহলে তোমার স্ত্রী বা কী পড়বে তো তখন রাসুদ সল্লাহ আলিয়াল্লাম বললেন হাল মা আকামিনাল কোরআন তুমি কি কোরআন পারো কোরআনের কোনো কিছু কি তোমার কাছে রয়েছে কলা মা ইসৌরাতা ওয়াসৌ রাত কাদা ওয়াসুরাতুন কাদা তখন সে বলল হ্যাঁ আমি তো অমুক সুরা পারি অমুক সুরা পারি অমুক সুরা পারি তখন রাসুল সল্লু আলিয়ালাম বললেন ইদ হাব ফেকাল কোরআন যাও আমি কোরআনের মাধ্যমে তোমাদের দুজনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিলাম অর্থাৎ তুমি এই মহিলাকে কোরআনের এই সুরাগুলো শিখিয়ে দিবে তো লক্ষ্য করুন অলিখিত হাদিসের মধ্যে আমরা দেখতে পাই যে রাসুলসল্লাহ আলাইসাল্লাম সাহাবিকে এক মহিলার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ করিয়ে দিচ্ছেন তো সেই সাহাবি মহরানার সামান্যতম মালিকোনা মহরানা আদায় করবে এই ধরনের কোনো সক্ষমতা তার কাছে ছিল না এই জন্য রাসুলসল্লাহাম বললেন যে যাও পারলে একটা লোহার আংটি হলেও খুঁজে নিয়ে আসো সে বললো যে লোহার আংটিও তো আমি পাচ্ছি না তখন রাসুলসল্লাহ আলী ও কোরআন শিখানোর মাধ্যমে তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিলেন তো রাসুল সাল্লাম বিয়েটাকে কত সহজ করেছিলেন যে সাহেব আনহুম সামান্য মহরের মাধ্যমে বিয়ে করে ফেলছেন রাসুলসল্লাহ আলী আসাল্লাম বলেন খয়ু সাদা সর্বোত্তম মহর হচ্ছে যা আদায় করা সহজ সর্বোত্তম মহর হচ্ছে যা আদায় করা সহজ আজকে আমাদের সমাজে বিশাল অঙ্কের মহর ধার্য করা হয় যেটা কখনো আদায় করা যায় না তো এরকম মহর ধার্য করে কি লাভ যেটা আদায় করা সম্ভব হচ্ছে না রাসুলসল্লাহ আলাহিসাম এই জন্যই তো বলেছেন সর্বোত্তম মহর হচ্ছে সেটা যেটা আদায় করা সহজ এছাড়াও রাসুলসল্লাহ আলাইসালাম আরও বলেন সর্বোত্তম বিয়ে হচ্ছে যার মাঝে খরচ কম যে বিয়েতে খরচ কম সেটা হচ্ছে সর্বোত্তম বিয়ে সেটা হচ্ছে বরকতময় বিয়ে खुले दीचारे रुद्ध कर दिए जिनार द्वार दीचे जुवक दे के जिनार पथ उन्मुक्त कर दीच रसुल्लाह आलीम बुवक प्राप्त बस তো থেকে বেঁচে থাকার মহিলাদের ফেতনা থেকে বেঁচে থাকার তিন নম্বর উপায় হচ্ছে বিবাহ করা প্রাপ্ত বয়সে বিয়ে করা মহিলাদের ফেতনা থেকে বেঁচে থাকার চার নম্বর উপায় আসিয়াম রোজা রাখা রসুলসল্লাহ বলেন অমাল্লাউম ফা ইনাস যে ব্যক্তি বিবাহ করতে সক্ষম নয় বিবাহর ভরণ পোষণ দিতে সক্ষম নয় সে যাতে ধারাবাহিক রোজা রাখে সে যাতে রোজা রাখে ফাইন্না সৌমালাহ ইজা কেননা রোজা তার প্রবৃত্তিকে দমন করবে রোজা তার কামনা বাসনাকে দমন করবে তার যৌবনকে হেফাজত করবে এজন্য সে যাতে রোজা রাখে প্রবৃত্তিকে দমন করবে রোজা তার কামনা বাসনাকে দমন করবে তার যৌবনকে হেফাজত করবে এজন্য সে যাতে রোজা রাখে মহিলাদের ফেতনা থেকে বেঁচে থাকার পাঁচ নম্বর উপায় আলবিনুফাকা ইসু খারাপ বন্ধুদের থেকে দূরে থাকা পাঁচ নম্বর উপায় হচ্ছে রসুলা রাসুলসাল্লাম বলেন যে ভালো বন্ধু এবং খারাপ বন্ধুর উদাহরণ হচ্ছে ভালো বন্ধু হচ্ছে আতর বিক্রেতার ন্যায় আর খারাপ বন্ধু হচ্ছে কামারের ন্যায় তো আতর বিক্রেতার কাছে যদি কেউ যায় আতর বিক্রেতার সাথে যদি কেউ সম্পর্ক করে তাহলে হয়তো সে আতর কিনতে পারবে অথবা তার থেকে আতরের সুঘ্রাণ নিতে পারবে আর যদি কেউ কামারের সাথে বন্ধুত্ব করে কামারের সাথে চলাফেরা করে হয়তো সেই কামার আগুন দিয়ে তার কাপড় পুরবে অথবা তার শরীর পুরবে অথবা সে সেই কামারের থেকে দুর্গন্ধ পাবে সুতরাং রাজলসল্লা আল আসলাম বোঝাতে যাচ্ছেন যে ভালো বন্ধু তার থেকে সবসময় ভালো জিনিসই পাওয়া যায় আর খারাপ বন্ধু তার থেকে সবসময় খারাপ জিনিসই পাওয়া যায় এজন্য জন্য ভালো বন্ধুদের সাথে চললে চিন্তা ধারা ভালো হবে খারাপ চিন্তা কখনও আসবে না আর কেউ যদি খারাপ বন্ধুদের সাথে মিলে তাহলে সব সময় সঙ্গদোষের কারণে সে খারাপ পরামর্শ পাবে খারাপ চিন্তা ধারা তার মাথায় ঢুকবে তখন সে জিনা বেবিচার অশ্লীলতা বেহাপনা এগুলোর মধ্যে নিমজ্জিত হবে ভালো লোকদের সাথে বন্ধুত্ব করো রাসুলসাল প্রত্যেক মানুষ তার বন্ধুর আদর্শ গ্রহণ করে থাকে প্রত্যেক মানুষ তার বন্ধুর আদর্শ গ্রহণ করে থাকে ফালিয়াং খালি তোমাদের প্রত্যেকেই যাতে লক্ষ্য করে সে কাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে সুতরাং বন্ধুত্ব করার ক্ষেত্রে সব সময় খেয়াল রাখতে হবে যে ভালো বন্ধুদেরকে বন্ধু বানাবো ভালো মানুষদেরকে বন্ধু বানাবো এই জন্য ফেতনা থেকে মহিলাদের ফেতনা থেকে বেঁচে থাকার পাঁচ নম্বর উপায় হচ্ছে আলবু আদমিন রোফাকা ইসো খারাপ বন্ধুদের থেকে দূরে থাকা মহিলাদের ফেতনা থেকে বেঁচে থাকার ছয় নম্বর উপায় আলব আদমিন আমা কিন ফিতান ফিতনার জায়গাগুলো থেকে দূরে থাকা আজকের যুবকরা দেখা যায় যে ঘুরে ঘুরে শুধু ফিতনার জায়গাতেই তারা যায় আজকে যুবকদের মধ্যে ফেতনার জায়গায় যাওয়ার প্রবণতাটা খুব বেশি আজকে আমরা দেখি যে মার্কেট যেখানে অশ্লীলতা সবচেয়ে বেশি যুবকরা মার্কেটে বসে বসে আড্ডা দিচ্ছে তো এই মার্কেট শপিং মলের সামনে আড্ডা দিলে সেখানে আড্ডা দিলে মানুষের মধ্যে খারাপ প্রবণতা আসবে খারাপ জিনিস দেখবে তো এই জন্য সবসময় খেয়াল রাখা উচিত যে ফেতনার জায়গাগুলো থেকে আমরা নিরাপদ থাকব দূরে থাকব যেখানে গেলে ফেতনা হবে সেখানে আমি কেন যাব। তো এইভাবে আজকে দেখি যে যুবকরা গার্লস স্কুল মহিলা কলেজ এগুলোর সামনে যে আড্ডা দেয় তো সেখানে আড্ডা দিলে তো তারা ফেতনায় পড়বেই আর শয়তান কোমন্ত্রণা দিয়ে তাদেরকে সেখানে নিয়ে যায় তো সব জন্য সবসময় খেয়াল রাখতে হবে যে রাস্তাঘাটে যখন চলবো দৃষ্টিকে অবনত করে চলবো রাস্তায় বেশি সময় থাকবো না কেন রাস্তাঘাটে ও ফেতনা পরিপূর্ণ এভাবে মার্কেটে যখন যাব মার্কেটে গেলে সেই জায়গায় দৃষ্টিকে অবনত রাখবো বেশি সময় মার্কেটে থাকবো না রাফুলসল্লাসালাম বলেছেন নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার সুতরাং সেখানে বেশিক্ষণ দেরি না করাই ভালো তো মার্কেটের সামনে বসে আড্ডা দেওয়া গার্লস স্কুলের সামনে বসে আড্ডা দেওয়া মহিলা কলেজের সামনে বসে আড্ডা দেওয়া এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে এগুলো হচ্ছে এটা হচ্ছে নারীদের ফেতনা থেকে বাঁচার ৬ নম্বর উপায় সাত নম্বর উপায় তাদের কিরাতন আইমিল আখরা সাত নম্বর উপায় হচ্ছে নারীদের ফেতনা থেকে বেঁচে থাকার সাত নম্বর উপায় আখেরাতের কথা সব বেশি বেশি করে স্মরণ করা আখরাতের নামতের কথাগুলো বেশি বেশি করে স্মরণ করা রাসুলসল্লাহ আলিমুসাল্লাম বলেন যদি জান্নের কোন নারী দুনিয়ার দিকে একবার উকি দিতা তাহলে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু আলোকিত হয়ে যেত আত্মা বাইনাহা রিহান এবং দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা রয়েছে সব ঘানে সুরভিত হয়ে যেত তারপর রাসুলসল্লা সাল্লাম বলছেন ওলা নাসিফুহা আলাহা হমিয়া মা তার মাথায় যে ওড়নাটা রয়েছে এই ওড়নাটা দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু রয়েছে তার চেয়েও বেশি মূল্যবান তোরা আলসলাম বলছেন যে জান্নাতের কোনো মহিলা যদি একবার দুনিয়ার দিকে উকে দিত তাহলে পুরো দুনিয়া আলোকিত হয়ে যেত এবং তাদের ঘ্রানে পুরো দুনিয়া সুরভিত হয়ে যেত আর জান্নাতের মহিলাদের মাথায় যে ওড়ার কাপড়টা রয়েছে এটা দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু রয়েছে তার চেয়েও বেশি মূল্যবান সুতরাং বোঝা যাচ্ছে জান্নাতে আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ কত দামি মূল্যবান নিয়ামত অপেক্ষা করছে আল্লাহ তালা আমাদেরকে বলেছেন ওয়াহরুন আইন তোমাদের জন্য জানাতে অপেক্ষা করছে আইন ডাগর বিশিষ্ট। সুন্দরী হুর মাকনুন কেমন যেন তারা সুরক্ষিত মুক্তা মালা তাহলে এইভাবে উপমা দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন যে তোমাদের জন্য হৌর আইনরা জান্নাত অপেক্ষা করছে সুতরাং হে যুবকের দলেরা যদি তোমরা তোমাদের চরিত্রকে হেফাজত করতে পারো যদি তোমরা তোমাদের যৌবনকে সংরক্ষণ করতে পারো তাহলে তোমরা সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতে তোমাদের জন্য হাউর আইনরা অপেক্ষা করছে যেই হাউরে আইনের বিবরণ আল্লাহ সুবাহ কালামে মাজিদে দিয়েছেন তিনি বলেছেন আইন কা মাকনুন তোমাদের জন্য অপেক্ষা করছে ডাগর চক্ষু বিশিষ্ট সুন্দরী মাকনুন কেমন যেন তারা সংরক্ষিত মুক্তা এই সংরক্ষিত মুক্তা মালাগুলো এই সুন্দর ডাগর চক্ষু বিশিষ্ট রমণীগুলো তোমাদের জন্য অপেক্ষা করছে সুতরাং যদি তোমরা তোমাদের চরিত্রকে হেফাজত করতে পারো যদি তোমরা তোমাদের যৌবনকে হেফাজত করতে পারো তাহলে আল্লাহ সবহান হতলা তোমাদেরকে হুরে আইন দিবেন সুতরাং আসুন না আমরা আমাদের চরিত্রকে হেফাজত করি আমরা নারীদের ফেতনা থেকে বেঁচে থাকার চেষ্টা করি এই ফেতনাগুলো থেকে আমরা আমাদের চরিত্রকে হেফাজত করার চেষ্টা করি আমরা চেষ্টা করি যাতে করে আমরা এই ফেতনায় নিমজ্জিত না হই আসুন আমরা এই ফিতনা থেকে বেঁচে থাকার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে নারীদের ফেতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আন ওসল্লাহ তালা আলি খল্কহি মুহম্মদ উল আলহি অসাহি আজমাইন